قال ربي لمحشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أصرف ولم يؤمن بآيات ربه ولا عذاب الآخرة يشدها بقى شموستو برشانشا جابوتيو قنوغان اك مترو كبل مترو شدو مترو الله رب العالمين الجنو যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন যিনি আমাদের জন্য উত্তম হালাল রিস্কের ব্যবস্থা করেছেন যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন যিনি আমাদেরকে পুনরায় কেয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাদ আর যা দান করবেন সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে আবার রমাদানুল মুবারকে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ সালাতাম আমাদের প্রিয় নাবী প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ ব্যক্তিত্ব একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি আল্লাহ সুবাহানহালা জাঁকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দুধ করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে যদিও তারা বিভিন্ন দল বিভিন্ন মত পথ তরিকা ইজম মাধব বিভিন্ন দিকবিদিক ছোট ছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে সেই আদর্শ নাবী আদর্শ রসুল আদর্শ ইমাম আদর্শ দায়ী আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত সালাম যার আদর্শের বাস্তবায়নী প্রকৃত হেদায়ত যা আদর্শের বাস্তবায়নী প্রকৃত নাজাত যা আদর্শের বাস্তবায়নী প্রকৃত কল্যাণ এবং সফলতার পথ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما আলা ইব্রাহিম ওয়া আলা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম আল্লাহ তাবা রকালার অজস্র শুক্রিয়া অসংখ্য প্রশংসা যে আমরা আমাদের জীবনে আরো একটি নতুন বছর আরো একটি নতুন মাস আরো একটি মাস আল্লাহ আমাদেরকে নসিব করলেন দান করলেন আলহামদুলিল্লাহ এ আমাদের রবের একক প্রশংসা এ আমাদের রবের একক দান তিনি দয়া করে আমাদেরকে দান করেছেন আল্লাহর কাছে আমাদের দোয়া اللہ جن رمادان ال مبارک سمان کر دان کرم کے دان سے جان کے اگرگامی ہوفک دان کرمدان مبارکے قرآن کریم اتبا فورکان اوتھیرن کردایت আল্লাহ যেন প্রকৃত হেদায় নেন আমিন সম্মানিত উপস্থিতি আমরা আজকে থেকে একটি বিষয়ের আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা গত তিনটি বছর রমাদান উল মুবারকে এই বিষয়ের কোর্স বা এই বিষয়ের প্রোগ্রাম আমরা নিয়মিত করে আসছিলাম আমাদের আলোচনাগুলোতে বা আমাদের এই দা প্রোগ্রামে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে ভাইরা এসেছেন অতীতেও এসেছিলেন আপনারা যারা ঢাকার বাইরে থেকে কষ্ট করে এসেছেন তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে আবুদার্দহু তিনি দামেশকে বসবাস করছিলেন রৌজ ইসলামের মৃত্যুর পরে তিনি যখন সেখানে বসবাস করছেন তখন মদিনা থেকে দামেস এবং মদিনার দূরত্ব অনেক বেশি মদিনা থেকে একজন ব্যক্তি শুধু একটি হাদিস জানার জন্য আবুদার কাছে আসলেন একটি মাত্র হাদিস জানার জন্য মদিনা থেকে সফর করে আসলেন তার কাছে উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সাহাবির মুখ থেকে আমি একটি বলছেন আমি তোমাকে এমন একটি বিষয় জানাচ্ছি যে বিষয়টি আমি রসুলামকে বলতে শুনেছি আল্লাহ রসুল তিনি বলেছেন যারা দীর্ঘ পথ সফর করে দিনের উদ্দেশ্যে বের হয়ে আসে তাদের সম্পর্কে রোসা ইসলামের পক্ষ থেকে একটি সুসংবাদ রয়েছে তিনি বলছেন মনসালাকুবান যে ব্যক্তি দিন অর্জনের উদ্দেশ্যে দীর্ঘ পথ সফর করে আসে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন জান্নাতের পথকে আল্লাহ সহজ করে দেন তিনি আরো বলছেন ওয়াই মালাইকা দ্বিতীয় সুসংবাদ হচ্ছে সুসংবাদ হচ্ছে রোসম বলছেন আর যে ব্যক্তি এই ব্যক্তির জন্য যত মখলুকাত আছে সকলুকাত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে শুধু আকাশ এবং জমিনের জমিনের মখলুকাত গড়ই নয় نی فی جو فی الما پانین نیچے مخلوق گل رہے مخلوق گلو تالب علم اللہ کرتے پچم سوسن اللہ رسول صلی اللہ علیہ وسلم রাতের চে মর্যাদা চাঁদের যে মূল্য একজন আলেমের মূল্য মর্যাদা হচ্ছে উপরে এমনটাই আবেদের উপরে এমনটাই এরপরে ষষ্ঠ সুসংবাদ হচ্ছে আল্লাহ রহস আসলাম বলছেন যারা এই জ্ঞান করছে সফর করে এসেছে যারা প্রকৃত জ্ঞান অর্জন করেছে প্রকৃত দিন যারা শিক্ষা করেছে তারা হচ্ছে আলামা রহস্য আসলাম বলছেন লামা অরাসুল আম্বা এই আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস এই আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস এই আলম রাই হচ্ছে নবীগণের ওয়ারিসা আর তারা ধন সম্পদ ছেড়ে যান না মিরাস হিসাবে কি ছেড়ে যান তারা ছেড়ে যান হচ্ছে ওয়াইনামা ওর রাসুল আলমা তারা আইলমের ওয়ারিস ছেড়ে যান আইলমের মিরাজ তারা ছেড়ে যান এ হচ্ছে সুসংবাদ আমাদের জন্য আমরা যারা দীর্ঘ পথ সফর করে ঢাকার বাইরে থেকে এসেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য এ সুসংবাদ আল্লাহ আমাদেরকে যথাযথ ব্যবহার করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানের দিকে জ্ঞানের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আমাদের এই দাওয়ার প্রোগ্রামের নাম হচ্ছে আকাইদা শা আজকে আমাদের আলোচনা ভূমিকা স্বরূপ আমাদের এই প্রোগ্রামের নাম হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সব তালা পৃথিবীর মানুষের জন্য একটি আকিদাকে অবতীর্ণ করেছেন একটি আকিদাকে ফরজ করে দিয়েছেন একটি আকিদা পোষণ করার জন্য পৃথিবীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে এই আকৃদা প্রত্যেকটা মানুষের আমলের উপর আমলের উপর এই অবস্থান। প্রত্যেকটা মানুষের আমলের উপরে এই আকিদার অবস্থান আমি সালাত পড়ছি সালাতের আকিদা কি হবে আমি সিয়াম পালন করব সিয়ামের আকিদা কি হবে আমি জাকাত দিব জাকাতের আকিদা কি হবে ज करब हज़र आंकीदा किसलामी जीवन जापन करबीदा कि मूल विषय मूलत विषय बस जीवने जो प्रकार विश्वास रही विश्वास निर्भर कर प्रत्येकताल से विषय सम्पर्के प्रोग्राम शुरू होते जार आकईदा बुझते मना আর ইদার উপরে এটা আমাদের প্রথম ধাপ এটা হচ্ছে প্রথম ধাপ আমরা দ্বিতীয় ধাপে এখনো যেতে পারিনি আমরা যে সিলেবাস করেছি এই সিলেবাস রান মুবারকের শেষের দিকে আপনাদের হাতে আমরা তুলে দিতে চেষ্টা করব কেন আমরা এই কোর্সটি করতে বাধ্য হলাম কেন করছি আমরা এই কোর্স প্রয়োজনটা কি মাদ্রাসা আছে মসজিদ আছে ওলামারা রয়েছেন মোহাদ্দি সিন রয়েছেন দা রয়েছেন এর পরেও কেন রমাদানুল মুবারকে আমাদেরকে এই কোর্সটি করতে হচ্ছে কেন করতে হচ্ছে এ জবাব হচ্ছে সারা পৃথিবী আজকে উত্তপ্ত সারা পৃথিবী আজকে উত্তপ্ত অবস্থায় রয়েছে পৃথিবীর এমন একটা দেশ আমরা খুঁজে পাব না যে দেশটা উত্তপ্ত নয় যে দেশটি উত্তপ্ত নয় যে কোনো ক্ষেত্রে হোক রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে মানুষের উপর বিধিবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে সারা পৃথিবী আজকে উত্তপ্ত একটা অবস্থায় রয়েছে কোনো দেশে আজকে মুসলিমরা মার খাচ্ছে কোনো দেশ থেকে আজকে মুসলিমরা নিগৃহীত হচ্ছে কোন দেশ থেকে মুসলিমদেরকে আজকে জুলমের জাতা কলে তাদেরকে পিষে শেষ করে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে কোনো দেশে মুসলিম অমুসলিম মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে অধিকাংশ দেশেই মুসলিম মুসলিমের লড়াইতে অবতীর্ণ হয়ে মুসলিম মুসলিমের রক্ত চুষে খেয়ে পৃথিবীটাকে অশান্ত করে তুলেছে মোবাইলগুলো সাইলেন্ট হয়ে যাবে সারা পৃথিবী আজকে উত্তপ্ত একটা অবস্থায় রয়েছে সমাজ ব্যবস্থা আজকে অশান্ত পৃথিবীর এমন একটা সমাজ পাওয়া যাবে না যে সমাজে পরিপূর্ণ শান্তি বিরাজ করছে যে শান্তি আল্লাহ তালা অবতীর্ণ করেছেন পৃথিবীর মানুষের জন্য যে শান্তি এবং কল্যাণের ওয়াদা করেছেন আল্লাহ সুবাহীর মানুষের জন্য সেই শান্তি থেকে পৃথিবীর মানুষ আজকে অনেক দূরে দূরে বসবাস করছে সমাজ আজকে অশান্ত অবস্থায় পতিত হয়েছে অশান্ত সমাজ মানবতা এ সমাজ এবং দেশ থেকে নিগৃহীত প্রায় নিগৃহীত প্রায় মানবতা কোথাও মানবতা খুঁজে পাওয়া যাচ্ছে না না আমাদের দেশ না আমাদের পার্শ্ববর্তী দেশ না তার পার্শ্ববর্তী দেশ না মুসলিম দেশ না অমুসলিম দেশ প্রত্যেকটা দেশেই মানবতা আজকে নিগৃহীত প্রায় মানবতার অবস্থান খুঁজেই পাওয়া যাচ্ছে না যাদের কাছে মানবতা পাওয়ার কথা সেখানে গিয়ে মানুষ আরো বেশি মানবতা হারাচ্ছে যারা মানবাধিকারের কথা বলছেন তারা মানবাধিকারকে লুণ্ঠন করছেন যারা মানুষের অধিকারের কথা বলছেন নারীদের অধিকারের কথা বলছেন যারা শিশুদের অধিকারের কথা বলছেন তারা অধিকারগুলোকে লুণ্ঠন করছেন অধিকারগুলোকে করছেন, চারুদিকে আজকে হায়নাদের জয় জয়কার একটা অবস্থান বিরাজ করছে চতুর্দিকে মানুষের মধ্যে হায়নাদের চরিত্র বিরাজ করছে দেখা যাচ্ছে মানুষের চরিত্রগুলো কেমন হায়নার মতো হায়নারা যে আচরণ করে মানুষ আজকে সেই আচরণের থেকেও এক ধাপ এগিয়ে গিয়েছে শান্তির নামে অশান্তির বীজ বপন চলছে আজকে সারা পৃথিবীতে প্রত্যেকটা সমাজে যেখানেই শান্তি কমিটি সেখানেই অশান্তির বীজ যেখানেই শান্তির শ্লোগান সেখানেই অশান্তি যেখানেই কল্যাণ শ্লোগান সেখানেই অকল্যাণ সামাজিক জীবনে কোণাসা হতে যাচ্ছে সংকুচিত হয়ে পড়ছে আজকে মানুষের জীবন মানব জীবন আজকে সংকুচিত সামাজিক জীবন আজকে একেবারে কোন ঠাসা প্রায় সামাজিক জীবন একেবারে কোন ঠাসা প্রায় মানুষের জীবন আজকে একেবারে সংকুচিত যেখানে অন্যায়টাই ন্যায় এবং ইনসাফ হিসাবে পরিচিতি লাভ করেছে যে পৃথিবীতে যেই সমাজে যেই অঞ্চলে আজকে অন্যায়টাকেই ন্যায় এবং ইনসাফ হিসাবে পরিচয় দেওয়া হয়েছে ন্যায় বা ইনসাফ হিসাবে যার পরিচয় আমরা পাচ্ছি প্রকৃত পক্ষে সেটা হচ্ছে অন্যায় অসত্যকেই সত্য হিসাবে প্রতিষ্ঠা দান করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে দুনিয়াবি ক্ষেত্রে সকল ক্ষেত্রে অসত্যকেই সত্য হিসাবে সত্য হিসাবে প্রতিষ্ঠা দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে অশান্তি শান্তি অবিচারী মানুষের জন্য একমাত্র বিচার মানুষ অবিচার যখন পাচ্ছে বিচারের জন্য তারা চলে যাচ্ছে আদালতে বিচারের জন্য তারা চলে যাচ্ছে কোর্টে কাচারিতে বিচারের জন্য তারা চলে যাচ্ছে বিচারকদের কাছে তাদের কাছে গিয়ে তারা অবিচার পাচ্ছে অবিচারটাই হচ্ছে এখন বর্তমান সময়ের একমাত্র ন্যায় বিচার অবিচারই হচ্ছে ন্যায় বিচার অসভ্যতাই আজকে সভ্যতা হয়ে দাঁড়িয়েছে যত প্রকারের অসভ্যতা রয়েছে নারীদের দ্বারা সংঘটিত অসভ্যতা পুরুষদের দ্বারা সংগঠিত অসভ্যতা যত প্রকারের অসভ্যতা রয়েছে সেই অসভ্যতা আজকে সভ্যতা হিসাবে পরিচিতি লাভ করেছে অপসংস্কৃতি আজকে সংস্কৃতির একমাত্র মাধ্যম যত প্রকারের অপসংস্কৃতি রয়েছে সকল প্রকারের অপসংস্কৃতি আজকে সংস্কৃতি হিসাবে পরিচিতি লাভ করতে চেষ্টা করছে সম্মান অসম্মানের রূপ লাভ করেছে অসম্মানটাই হচ্ছে মূলত সম্মান একের পর এক বেড়েই চলেছে খুন ধর্ষণ রাহাজানি লুটপাট দুর্নীতি অরাজকতা সাম্প্রদায়িক দলীয় হাঙ্গামা সাম্প্রদায়িক হাঙ্গামা এসব লেলিহান শিখায় শিখা এসব কিছু লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ছে আজকে সর্বত্র সকল ক্ষেত্রে নীরবে অশান্তির আগুন ব্যক্তি পরিবার সমাজ সহ পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে চারোদিকে একটি মাত্র দাবি মানুষের মুখ থেকে চারোদিকে একটি মাত্র দাবি মানুষের মুখ থেকে বের হয়ে আসছে সেটি মুসলিম হোক অমুসলিম হোক নারী হোক পুরুষ হোক শিশু হোক বৃদ্ধ হোক সকল অবস্থাতে সকল মানুষের মুখ থেকে মাত্র দাবি বের হয়ে আসছে সেটি হচ্ছে শান্তি চাই শান্তি চাই শান্তি চাই কল্যাণ চাই নিরাপত্তা চাই অধিকার চাই সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই সংস্কৃতি চাই সভ্যতা চাই কল্যাণ চাই এই দাবিগুলো মানুষের মুখে আজকে জোরদার হয়ে উঠেছে কিন্তু কে এনে দিবে এই বিষয়বস্তুগুলো কে এনে দিবে শান্তি কে এনে দিবে সৌহার্দ্য কে প্রতিষ্ঠা করবে অধিকার কে প্রতিষ্ঠা করবে মানবতা কে প্রতিষ্ঠা করবে সভ্যতা কে প্রতিষ্ঠা করবে প্রকৃত ন্যায় ইনসাফ এবং বিচার কে প্রতিষ্ঠা করবে সত্যকে কে করবে এমনই মুহূর্তে জাতিকে যারা দিক নির্দেশনা দেওয়ার কথা ছিল তারা জাতির থেকে বিমুখ হয়ে পড়েছে বা জাতি তাদের থেকে বিমুখ হয়ে পড়েছে শান্তি কমিটি আজকে অশান্তির বিষ বাস্প ছড়িয়ে বেড়াচ্ছে এ অবস্থায় কিছুটা হলেও শান্তি এবং স্বস্তি নিরাপত্তার আশায় মানুষ বুক বেঁধে শান্তি স্বস্তি নিরাপত্তার আশায় বুক বেঁধে মানুষ দলে দলে চলে আসার কথা ছিল দিনের কাছে কিন্তু হচ্ছে তার উল্টো ভিন্ন অবস্থায় পতিত হয়েছে মানুষ দিনের কাছে যেখানে চলে আসার কথা ছিল বুক আসার আলোবেধে। সেখানে চলে যাচ্ছে মানুষ ভিন্ন পথে কেন তার কারণ হচ্ছে দিনের বিশেষত্ব আজকে মানুষ হারিয়ে ফেলেছে দিনের মৌলিকত্ব দিনের বিশেষত্ব দিনের মূল বিষয়বস্তু আজকে হারিয়ে ফেলেছে যারা দিনের দিকে মানুষকে আহ্বান করার কথা ছিল তারা আজকে বদ বেদি নিয়ত মানুষের কাছে ছড়াচ্ছে যারা সত্যিকার দিনের কথা বলার কথা ছিল তারা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে যাচ্ছে দিনের নামে যেমন বিশ্বাস এবং কার্যকলাপ दिन नाम जिसमस्तमस्तमस्तलाप के सुशोभित करेटा दिन क्षेत्र चरम अपव्याख्या चरम अपव्याख्या व्यक्ति दल गोष्ठी इमाम आकाबिर नेता पीर बुजुर्ग मुर्शिद मशाएक धर्म नामे যারা মাপকাঠি হয়ে দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যেকের থেকে মানুষ আজকে দিন বিদ্বেষী দিন তারা খুঁজে পাচ্ছে তাদের মাধ্যমে দিন বিরোধী কর্মকাণ্ড সূচনা হচ্ছে আল্লাহ প্রদত্ত সর্বশেষ অভ্রান্ত ওয়াহী যাদের কাছে মূল্যহীন যাদের কাছে ঠুনকো বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই সমস্ত ব্যক্তিরাই আজকে দিনের মূল ব্যক্তিত্ব হিসাবে সমাজের কাছে প্রতিষ্ঠা লাভ করেছে ইমাম এবং আকাবিরদের কথার মাধ্যমে আল্লাহর কথাকে ছেড়ে দেওয়া হচ্ছে ইমাম এবং আকাবিরদের দোহাই পেড়ে পীর মুর্শিদ আলে মৌলামা ইস্কলার মক্কি মাদানী মুহাজীন তারপরে আনসার মশ্রিকি মাগলিবী শিমালি জুনুবি এই সমস্ত দোহাই পেড়ে এদের দোহাই পেড়ে আল্লাহ এবং তার রসুলের অভ্রান্ত ওয়াহি আল্লাহ এবং তার রসুলের অভ্রান্ত কথা आल्लासूल सर्वशेष विधानगे रदवार हेफते इलाम हिफाज इध्वसी इसलमिर कमिटी गठन पृथ्वी सर्वतर सर्वतना जय जयकार अवस्थान देखा जा বলে বুঝানো খুবই কষ্টকর ব্যাপার যে পৃথিবীতে সকল ক্ষেত্রে যত প্রকার অন্যায় যত প্রকার দুর্নীতি যত প্রকার লুণ্ঠন যত প্রকার অনাচার করা হয়েছে তার মধ্যে সর্বক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রগামী অবস্থান পালন করছে দিনের ক্ষেত্রে পৃথিবীতে যত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার মধ্যে প্রথম ভূমিকা হয়েছে দিনের ক্ষেত্রে দিনের ব্যাপারে এত বেশি লুণ্ঠন করা হয়েছে দিনের ক্ষেত্রে এত বেশি দুর্নীতি করা হয়েছে দিনের ক্ষেত্রে এত বেশি অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছে আল্লাহ দিনের উপরে অন্য কোনো ক্ষেত্রে অন্য কোন বিষয়ে এত বেশি অন্যায় অত্যাচার এত বেশি দুর্নীতি করা হয়নি এ অবস্থায় কি করে আসবে শান্তি কি করে আসবে কল্যাণ কি করে আসবে অধিকার কি করে প্রতিষ্ঠিত হবে মানবতা কি করে প্রতিষ্ঠিত হবে সভ্যতা কি করে ফি পাবে মানুষ্পৃত শাণি কি করে ফি পাবে মানুষ প্রকৃত সত্ত্ব এই অবস্থাতে কি করে আসবে শান্তি এবং কল্যাণ কেননা রব্বুলাচন আল হুমক অনঃ আমা হুমি আহম কালি মহতী আহম ও কাল কদি কু ফনসীত ও কদি কৌমস 124 क्ति वही जीवन जापन करमुख जीवन जापन कर सर्वशेष हिदायत विमुख जीवन जापन कर যে ব্যক্তি কোরআন এবং সই সুন্না জীবন জীবনযাপন করে তার জন্য আল্লাহ দুনিয়ার জীবনটাকে সংকুচিত করে দিবেন চতুর দিক থেকে সংকুচিত হয়ে যাবে তাদের জীবন কোথাও গিয়ে প্রশস্ততা পাবে না কোথাও গিয়ে আনন্দ পাবে না কোথাও গিয়ে কল্যাণ পাবে না কোথাও গিয়ে শান্তি পাবে না কোথাও গিয়ে তারা তাদের মানবতা ফিরে পাবে না কোথাও গিয়ে তারা অধিকার খুঁজে পাবে না আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার দিন বিমুখ জীবন যাপন করবে ফাইন ফাইনাল আল্লাহ তালা তার জন্য দুনিয়ার জীবনকে সংকুচিত করে দিবেন চতুর্দিক থেকে সংকুচিত হয়ে যাবে তার জীবন চতুর্দিক থেকে নিরাপত্তাহীন হয়ে যাবে তার জীবন রিস্কের ক্ষেত্রে নিরাপত্তাহীন আইনের ক্ষেত্রে নিরাপত্তাহীন জানের ক্ষেত্রে নিরাপত্তাহীন মালের ক্ষেত্রে নিরাপত্তাহীন সম্মানের ক্ষেত্রে নিরাপত্তাহীন অধিকারের ক্ষেত্রে নিরাপত্তাহীন সকল ক্ষেত্রে সে নিরাপত্তাহীন জীবন যাপন করবে তার দুনিয়ার জীবনটা সংকুচিত হয়ে যাবে সকল ক্ষেত্রে কোথাও গিয়ে সে শান্তি পাবে না কল্যাণ পাবে না অনেক শুরু হইয়াল কেয়ামিয়ামা আল্লাহ বলছেন এই চক্ষুস্মান ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন অন্ধ করে তুলবেন অন্ধ হয়ে সে কেয়ামতের দিন উঠবে আল্লাহ বলছেন সে কে দিন আল্লাহকে জিজ্ঞেস করবে লিমা হাসাওতানী আমা আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ করে আল্লাহ তুলেছ তাকে আল্লাহর কাছে সে ব্যক্তি বলবে লিমা হাসাওতানী আমা কেন তুমি আমাকে অন্ধ করে তুলেছ অকাদে কুন্তু বা আমি তো চক্ষুসমান ছিলাম আমার তো চক্ষু ছিল কেন আজকে অন্ধ হয়ে আমি উঠেছি আল্লাহ তাকে উত্তর করবেন কদা লিকা তৎকয়া তুনা ফানা সীতা এ হচ্ছে এমন একটি অবস্থা যারা এমনিভাবে আমার আয়াত ভুলে যাবে আয়াত সমূহকে যারা ভুলে গিয়েছিল যারা ভুলে যায় যারা ভুলে যাবে তাদেরকে আল্লাহ সুবাহ কে আমতের দিন ভুলে যাবেন তাদেরকেও আল্লাহ তালা কে আমতের দিন ভুলে যাবেন দুনিয়ার জীবন অশান্ত দুনিয়ার জীবন সংকুচিত দুনিয়ার জীবনে কোথাও প্রশস্ততা নেই আল্লাহ আল্লা সুবহান سورة زخرف آيات نمبر تشتريش أتريش أتريش الله سبحانه وتعالى تنبلشن ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم لا يصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبيس القرين الله بلشن من يعش عن ذكر الرحمن যে ব্যক্তি রহমানের জিকির বিমুখ জীবন যাপন করবে আয়েস করবে রহমানের জিকির বিমুখ রহমানের বিধান বিমুখ রহমানের ওয়াহী বিমুখ রহমানের দিন বিমুখ রহমানের হৃদায়ত বিমুখ জীবন যাপন যে ব্যক্তি করবে নকাইহানা আল্লাহ বলছেন আল্লাহ তালা তার জন্য একজন শয়তানকে নির্ধারণ করে দিবেন ইবলিস তার জন্য নির্ধারিত হয়ে যাবে সর্বত্র সে যেখানেই বিচরণ করবে শয়তানই তার একমাত্র সঙ্গী ও পরিবারের সাথে থাকবে তো শয় তাহানোর সঙ্গী ও হাটে যাবে তো শয় তা সঙ্গী ও বাজারে যাবে তো শয় তা সঙ্গী ও অফিসে যাবে তো শয়তানোর সঙ্গী ও ব্যক্তি জীবনে থাকবে তো শয় তানোর সঙ্গী ও পারিবারিক জীবনে থাকবে তো শয়তা আনুর সঙ্গী ओ राष्ट्रीय शयान और संगी ओम जीवन तो जीवन जापन शय शयराध कारणराधटी अल्लाह रही जीवन जापन आल्लामुख जीवन जापन करार कारण अल्लाह सुबहान शयतान के निर्धारण ওর ডান দিকে শয়তান ওর বামে শয়তান ওর সামনেও শয়তান থাকবে ওর পিছনেও শয়তান থাকবে ওর সকাল হবে শয়তানের সাথে ওর দুপুর হবে শয়তানের সাথে ওর সন্ধ্যা হবে শয়তানের সাথে ওর রাত যাপন হবে শানের সাথে আমরা দেখতেই পাচ্ছি আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের মানুষকে কিভাবে চাল চলন দেখে আমরা দেশের মানুষের অবস্থানগুলো আমরা দেখেই বুঝতে পারছি তারা কোন পথে বিচরণ করছে হোক সমাজপতি হোক রাষ্ট্রপতি হোক সংসদ সদস্য হোক ব্যবসায়ী হোক বাবা হোক মা হোক সে ভাই ব্রাদার হোক সে সংস্কৃতি অঙ্গনের লোক হোক সে অমুক ব্যক্তিত্ব হোক ব্যক্তিত্ব ওলামা আউলামা সে হেফাজতে ইসলামের লোক হোক অমুকের লোক হোক তমুকের লোক প্রত্যেককেই আমরা দেখছি শয়তান কিভাবে তাদেরকে পরিচালিত করছে আল্লাহ বলছেন ফালুকারী এই শয়তান থাকবে তার সর্বাঙ্গিন সার্বক্ষণিক সঙ্গী আর তার অবস্থা হবে ওয়া হুমায় সুদ্দ এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখবে নিজেরাও আল্লাহর পথ থেকে দূরে থাকবে নিজেরাও কল্যাণের পথ থেকে দূরে থাকবে নিজেরাও নিরাপত্তার পথ থেকে দূরে থাকবে নিজেরাও অধিকারের পথ থেকে দূরে থাকবে ইনসাফের পথ থেকে নিজেরাও দূরে থাকবে এবং তারা মানুষকেও দূরে রাখবে ও পথ থেকে প্রকৃত কল্যাণ থেকে ওয়াহসাবুন আন্না হুম মোহতাদুন এবং তারা নিজেরা নিজেদেরকে হৃদায়ত প্রাপ্ত মনে করবে তারা নিজেরা নিজেদেরকে হেদায়েত হেদায়তপ্রাপ্ত মনে করবে উপস্থিতি আজকে দেশে অসংখ্য দলের তৈরি হয়েছে অসংখ্য মতের তৈরি হয়েছে অসংখ্য পথের তৈরি হয়েছে অসংখ্য ইসমের তৈরি হয়েছে অসংখ্য মাঝহের তৈরি হয়েছে প্রত্যেকটা দল উপদল মাঝহ ইজম প্রত্যেকটা ক্ষেত্রে সবাই নিজেকে হেদায়েতের একমাত্র দিশারি হিসাবে আখ্যায়িত করছে এবং উপস্থাপন করছে আসলে কি সবাই হেদায়তপ্রাপ্ত কখনোই নয় আসলে সবাই নয়, যে হেদায়তের একমাত্র কাণ্ডারিসে যে পীর মানুষের নামে কোরবানি গ্রহণ করছে সে বলছে হেদায়তের একমাত্র কাণ্ডারিসে যে ব্যক্তি মুসলিম উম্মাকে টুকরো টুকরো করে খন্ড খন্ড বিখণ্ড করে ফেলছে हिदायतर एकमात्र कांडारी ते विभक्त हिदायत कांडारी तल्ला तेदायतर एकम्र कांडारी तरह नाम के मुछे फेले जरा आज के माधबी नाम माधबी परिचय होते चेष्टा कर दावादुलो के मानसर सामने बेगबान करते चेष्टा कर তারাও বলছে হেদায়তের একমাত্র কাণ্ডারী তারা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ আকিদাকে বর্জন করে পীরের আকিদা হুজুরের আকিদা দেওবন্দি আকিদা সুফিবাদের আকিদা অমোক আকিদা আশার ই আকিদা মাতুরিদি আকিদা হলুলিয়া ইয়া আকিদা জবর ইয়কিদা মত আকিদাকে যারা গ্রহণ করছে তারাও বলছে হেদায়তের একমাত্র কাণ্ডারি হচ্ছে তারা তারাই হৃদয়তের একমাত্র বিষয়বস্তু তারাই মানুষকে হেদায়তের পথের দিকে আহ্বান করছে আসলে কি প্রত্যেকটা পথে হৃদায়তের পথ আসলে কি প্রত্যেকটা হেদায়তের মত আসলে কি প্রত্যেকটা তরিকা এই তরিকা আসলে প্রত্যেকটা সুবুল কি হেদায়তের সুবুল কখনো নয় আজ চারোদিকে আল্লাহর এবাদতের নামে চলছে গাইরুল্লাহর পূজা এবং অর্চনা আল্লাহর আইবাদতের নামে চলছে উৎসর্গ করা হচ্ছে কোরবানি করা হচ্ছে আল্লাহর নামে নয় বাপ দাদা পীর বুজুর্গ আকাবীর মুর্শিদ ইমামদের নামে আজকে কোরবানি করা হচ্ছে উৎসর্গ করা হচ্ছে মান্ন করা হচ্ছে মান্ন করা হচ্ছে সম্মানের নামে गायरुल्ला केजदा पृथिवीर आशा पोषण पूरण कारी मानुषागल के वस्तार्ला दिए गल्लाज के तेजर आशा भरसा गलो के पूरण कर सन्तान चाच्चे तो गैरुल्ला কল্যাণ চাচ্ছে তো চাচ্ছে তো কাছে পরিবেশ ভালো চাচ্ছে তো কাছে বৃষ্টি চাচ্ছে তো কাছে, রিজিক চাচ্ছে তো কাছে, ভিন্ন ভিন্ন তরিকায় ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন পথে গাইরুল্লাহর আইবাদত চলছে গাইরুল্লাহ পূজা অর্চনা চলছে আল্লাহর আইবাদতের নামে মানুষ আজকে আর নিজের সন্তান গুলোকে আল্লাহর নামে উৎসর্গ করছে না मानु निजानल्ला पीर मुर्शिदे नामे खानका दरगार नामे व्यक्त नामे राजनैतिक दल नामे तथाथित नामधारी तथा कथित नामधारी खिलाफती नामे तथा कथित नामधारी हकुमती ग्रुप नामे তথাকথিত নামদারি হুজুর পীর আর বুজুগের নামে নিজেদের সন্তানগুলোকে উৎসর্গ করছে ভিন্ন ভিন্ন নিজেদের সন্তানগুলোকে উৎসর্গ করছে নামে সন্তানি করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাও এইদের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিল্কের আমদানি করা হচ্ছে সস্তা শিল্ক দামি শিল্ক মধ্যম দামি শির্ক বিভিন্ন শিল্ক বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এমনকি বিভিন্ন দেশ থেকে মানুষের সামর্থ্য অনুযায়ী কাছের দেশ তার পরের দেশ তার পরের দেশ এবং যেতে যেতে দূরবর্তী দেশ থেকে আল্লাহ তাহিদের নামে শির্কের আমদানি করছে শির্কের স্থায়ী কার্যকলাপ শির্কের কার্যকলাপগুলোকে স্থায়ী রূপ দেওয়ার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তথাকথিত দিনী ব্যক্তিবর্গ তথা কথিত ধর্মীয় ব্যক্তিরা সুন্নতের নামে সুন্নাতের নামে বিদাতের প্রচার প্রসার চলছে রসুল সাল্লাহ আলাই আদর্শের নামে ইমামের আদর্শের বাস্তবায়ন চলছে রসুল সাল্লু আলাইহ সাল্লামের আদর্শের নামে ইমাম পীর বুজুর্গ মশায়েক আকাবীর স্কলার মাক্কি মাদানী ওগুলোকে বাস্তবায়ন করার স্থায়ী রূপ দেওয়ার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ ইমানের কথা বলে আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্যের মাধ্যমে ल्लाचय के अस्वीकार कर प्रचेषा चालोर नाम अल्लाहर प्रति पुण्य ईमानर कथा अल्लाहर प्रति पुण्ंग ईमानर कथा अल्लाह के लिए आजे बाजे मंत्यर माध्यम अल्लाहर मूल परिचय के गोपन कर আল্লাহকে অস্বীকার করার পায়ে তারা চলছে আল্লাহকে অস্বীকার করা হচ্ছে আল্লাহর মূল পরিচয়টাকে গোপন করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে আসবে এই পর্যায়ে শান্তি কি করে আসবে এ পর্যায়ে নিরাপত্তা কি করে আসবে এ পর্যায়ে কল্যাণ কি করে আসবে এই পর্যায়ে সকল কিছুর হেফাজত অথচ আল্লা সুবহান বলেই দিয়েছেন আল্লা দিন আহ মানু ওয়ালামু ইমান বেদন যারা ইমান আনবে এবং যারা ইমান সাথে তারা তাদের ইমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটাবে না যারা ই আনবে এবং ইমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটাবে না উলাই আম তাদের জন্য রয়েছে নিরাপত্তা দুনিয়ার জীবনে নিরাপত্তা আখেরাতে জীবনে নিরাপত্তা দুনিয়ার জীবনে নিরাপত্তা আখরাতের জীবনে নিরাপত্তা দুনিয়ার জীবনে কল্যাণ আখরাতের জীবনে কল্যাণ দুনিয়ার জীবনে শান্তি আখরাতের জীবনে শান্তি দুনিয়ার জীবনে সকল ক্ষেত্রে তাদের সম্মান আখেরাতের জীবনে সকল ক্ষেত্রে তাদের সম্মান উল্লা কাল আমহতাদুন তারাই একমাত্র হেদায়েত প্রাপ্ত তারাই শুধুমাত্র হেদায়ত প্রাপ্ত তারাই শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত দুনিয়াতে তারা হেদায়তপ প্রাপ্ত ব্যক্তি জীবনে তারা হেদায়তের উপরে রয়েছে পারিবারিক জীবনে তারা হেদায়তের উপরে রয়েছে সামাজিক জীবনে তারা হেদায়তের উপরে রয়েছে রাষ্ট্রীয় জীবনে যদি তারা চলে যায় তারা হেদায়তের উপরেই থাকবে আল্লাহ বলছেন এটাকেই আমি হজ্জাত হিসাবে ইব্রাহিম এবং তার কৌমের কাছে পাঠিয়েছিলাম নারফাউদার ইমান্নশা আল্লাহ আল্লাতলা বলছেন তিনি যাকে চাইবেন তার মর্যাদাকে আল্লাহ সুহান উঁচু করবেন যাকে তিনি চাইবেন ইমানের মাধ্যমে তার মর্যাদাকে উঁচু করবেন যাকে তিনি চাইবেন না শিরকের মাধ্যমে তাকে পদদলিত করবেন লাঞ্চিত করবেন অপদস্থ করে দিবেন অবস্থা অবস্থা দৃষ্টি বর্তমান সময়ের অবস্থা প্রেক্ষাপট এই অবস্থা দেখে মনে হচ্ছে আমরা যেন ফিরে চলে গিয়েছি সেই পনেরোশ বছর আগে জাহেলিয়াতের দিকে जाहलियात हिदायत नाम फिर चले जुगर मोटे आलदा देखा जागरूक मोटे आलदा देखा सम्भव हावस्था असंख्य रोग चिकित्सा একমাত্র ঔষধ একমাত্র ঔষধ একমাত্র চিকিৎসা একমাত্র মেডিসিন একমাত্র নিরাময়ের বিষয়কে আল্লা সুবাহান ও তালা নির্ধারণ করেছেন সেটি হচ্ছে আল্লাহ তাওহিদের বাস্তবায়ন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তের বাস্তবায়ন এ অবস্থায় হচ্ছে একমাত্র চিকিৎসা একমাত্র মেডিসিন একমাত্র ঔষধ একমাত্র বিষয়বস্তু জাহলিয়াতে সেই অশান্ত অন্ধকারাচ্ছন্ন মানবতাহীন কল্যাণহীন যুগে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম যেমন শুধুমাত্র একটি বিষয়ের আহ্বান করেছিলেন ইয়া হে মানব সকল তোমরা ইলাহা দাও, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হচ্ছে সব কিছুকে বর্জন করো আল্লাহ ছাড়া যাকে সেজদা করা হচ্ছে আল্লাহ ছাড়া যার কাছে দাঁড়িয়ে থাকা হচ্ছে আল্লাহ ছাড়া যার নামে মান্ন করা হচ্ছে আল্লাহ ছাড়া যার কাছে রুকু করা হচ্ছে अल्लाह छाड़ा जहां क्या हे अल्लाह छा जहां नाम कुरबानी अल्लाह छाड़ा जहां नाम अबादत सकल गायरुल्लाहर ऐबादत के बर्जन करतर दिखाई प्रत्यावर्तन कर सक प्रकार गायरुल्लार अबादत के बर्जन कर व्यक्ति जीवन पारिवारिक जीवन सामाजिक जीवन राष्ट्रीय जीवन टीचारे जीवन इमाम जीवन मुआजी जीवन मुसल्ल जीवन बाबार जीवन मायर जीवन जीवन समाज नागरिक जीवन नेतृस्थानी नेतृस्थानी व्यक्तर जीवन समाज सकल क्षेत्र जीवन चाकीजीवी जीवन सकल क्षेत्र गायर उल्लाइबाद के बर्जन करो एक अल्लाह रत के मेने ना सकल मिथ्या महबूद गुल्लाह के महबूद हिसाब से ग्रहण करो सकल मिथ्या इलाह के बर्जन करो एक मत्य इलाह के तुमरा ग्रहण करो सत्य इलाहर प्रति ईमान आनयन करो একমাত্র আল্লাহর প্রতি একমাত্র বিশুদ্ধ মাধ্যমেই নির্বিঘ্ন বিজয়ী জীবন যাপনের প্রতিশ্রুতি আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন পৃথিবীর মানুষের জন্য একমাত্র বিশুদ্ধ ইমানের মাধ্যমে শুধুমাত্র তাও এই ভিত্তিক ইমানের মাধ্যমে जीवन जापनर मौह भित्तिक समाज व्यवस्थारुक्त शांति सकल अवस्थाते विजयी जीवन जापनर प्रतिश्रुति दिए रब्बुल आलमीनुअनुआन तुम आलाउन इनकुरा তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই নিজেদেরকে দুর্বল মনে করতে যেও না নিজেদেরকে ছোট মনে করতে যেও না শঙ্কিত থেকে না छोट शवस्था जीवन जापन करते तुम्हारे जीवन थे अकल्याण के।, के दूर तुम्हारे जीवन थे, के के मुछे dragging, तुम्हा थे टेंशन के मुझे देवा तहु तुम जीवने टेंशन चिंता आल तुमर विजयी तुमर सर्वोच्च तुमर सफलतारथे तुमर कल्याण पथे कल्याण शुद्म तुम्हारे जदि तुमरा मुमिन হতে যদি তোমরা ইমান আনয়ন করতে পারো হুজুরের প্রতি ইমান নয় পীরের প্রতি ইমান নয় নেতার প্রতি ইমান নয় আমিরের প্রতি ইমান নয় আকাবীরের প্রতি ইমান নয় বুজুর্গের প্রতি ইমান নয় অন্য কারো প্রতি ইমান নয় বিশুদ্ধভাবে যদি তোমরা ইমান আনয়ন করতে পারো কার প্রতি এক আল্লাহর প্রতি जदि विशुद्ध ईमान आनयन करते आल्ला कितबर प्रति अन्न कोतरे नये हेदायर उपरे नय बेकाय नय कुरु नय फजाइल एम फजाइल आजे बजे हाबी जबी कितबुल्लाहर पक्षा सर्वशेष कितबर प्रति तुम्हारा इमान आनयन करते पक्षा सर्वशेष कितबर प्रति ईमान करते কোন জিনের উপরে নয় যদি মালাই কাদের প্রতি তোমরা ইমান করতে পারো মালাইকাদের আইবাহত নয় মালাই কাদের প্রতি মান মালাইকাদেরকে নিয়ে বাড়াবাড়ি নয় মালাইকাদেরকে আল্লাহ সুবাহ যেই মর্যাদা দান করেছিলেন সেই মর্যাদার উপরে যদি ইমান আনয়ন করতে পারো মালাইকাদের প্রকৃত যে পরিচয় আল্লাহ তালা দান করেছেন সেই পরিচয়ের সাথে যদি তোমরা আনয়ন করতে পারো যদি ইমান আনোয়ন করতে পারো নাবি রসুলগণের প্রতি যদি ইমান আনয়ন করতে পারো নাবিরসুলগণের প্রতি তারা যে বিষয়ের সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদের প্রতি ইমান যে বিষয়ে তারা ভীতি প্রদর্শন করেছেন সেই ভীতি প্রদর্শনের প্রতি ইমান যে বিষয়গুলো তারা বর্ণনা করেছেন সেই বর্ণনার প্রতি ইমান যেই পথে তারা ডেকেছেন যে পথে তারা ডেকেছেন সে পথের প্রতি ইমান যে আদর্শ তারা ছেড়ে গিয়েছেন সে আদর্শের প্রতি যদি তোমরা ইমান আনয়ন করতে পারো যদি তোমরা ইমান আনয়ন করতে পারো আখেরাত দিবসের প্রতি ইমান আখ রাত দিবসের প্রতি যদি তোমরা ইমান আনয়ন করতে পারো আর এই ইমানটা যদি তোমাদের তাও হেদ ভিত্তিক হয় যদি তাও ভিত্তিক হয় তাহলে রব্বুল আলমিনের পক্ষ থেকে ওয়াদা হচ্ছে ও আন্তুল আল তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে সফলতার পথে তোমাদের জন্যই সফলতা তোমাদের জন্যই সফলতা তোমাদের জন্যই সফলতা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বক্তব্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অভয়বাণী আল্লাহ আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই আল্লা সুবহানা বলছেন যদি জনপদবাসীরা ইমান আনে যদি জনপদবাসীরা ইমান আনে पृथिवी मानुषेमान आने पृथिवी अंचल मानुसरा मान आने देशर मानुषा जो ई मान आने का जीवन जापनुआत जीवन जापन फत नये तकुआभित जो जीवन जापन कर मान आने तकुआभित जीवन जापन कर फतोआभित नये की भितिक तकुआभित किसर भित्ती जीवन जापन चलते তাকুয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে জীবনযাপন চলবে তাকুয়ার ভিত্তিতে ফতোয়ার ভিত্তিতে নয় ফতোয়া ভুল হতে পারে শুদ্ধ হতে পারে কিন্তু আল্লাহর প্রতি ভয় পরিপূর্ণই বিশুদ্ধ আল্লাহ যেভাবে তাকে ভয় করতে বলেছেন সেইভাবে ভয় করে যদি মানুষ ইমান আনে ভয় করে যদি জীবন যাপন করে তাকুয়া ভিত্তিক যদি জীবনযাপন করে ফতোয়া ভিত্তিক নয় বারবার বলছি তাকুয়া ভিত্তিক জীবনযাপন মুত্তাকি হয়ে জীবন জীবনযাপন আল্লাহকে ভয় করে জীবন জীবনযাপন আখরাতের বিষয়ের প্রতি ভয় করে জীবন জীবনযাপন কেউ যদি মুত্তাকি তাকুয়া ভিত্তিক জীবন জীবনযাপন করে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে আল্লাহ তালা আকাশ এবং জমিনের বরকতের দ্বার উন্মোচন করে দিবেন আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে আল্লাহ আল্লা সুবহানহালা আকাশ এবং জমিনের বরকতের দুয়ারগুলোকে গুলোকে খুলে দিবেন বারাকাত দিয়ে ভরে যাবে মানুষের জীবন, বারাকাত, বারাকাত, বারাকাত, বারাকাতের অর্থ হচ্ছে বারাকাতের আধিক্যতা কল্যাণের আধিক্যতা শুধু কল্যাণ নয় কাফেরও কল্যাণ পায় হিন্দুও কিছু কল্যাণ পায় বৌদ্ধও কিছু কল্যাণ পায় অমুসলিমও কিছু কল্যাণ পায় মুসলিমও কিছু কল্যাণ পায় কিন্তু যে ব্যক্তি ইমান এবং ভিত্তিক জীবন জীবনযাপন করবে আল্লাহ আল্লাহতালা তাকে বারাকাত দান করবেন বারাকাত হচ্ছে কল্লানের আধিক্যতা সরচাইতে বেশি কল্লান যাকে বলা হয় সেটা হচ্ছে বারাকাত আল্লাহ তালা বলছেন যদি জনপথবাসীরা দেশের মানুষেরা ইমান আনে এবং ভিত্তিক জীবন যাপন করে ইমান আনে এবং তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে লাফাতাহনা আল্লাহ আকাশ এবং জমিনের বারাকাতের দরজাগুলোকে খুলে দিবেন দিয়ে ভরে যাবে তাদের জীবন আল্লাহ বলছেন কিন্তু তারা মিথ্যা পোষণ করে তারা মিথ্যারোপ করে যারা মিথ্যারোপ করে তাদের অবস্থা আল্লাহ বলছেন ফাদা হুম বিমা কানু এক তারা যা করে এজন্য তারা আল্লাহর কাছে কি হয়ে যায় পাকড়াও হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করবেন দুনিয়ার জীবনেও তাদেরকে পাকড়াও করবেন আখেরাতের জীবনেও তাদেরকে পাকড়াও করবেন দুনিয়াতে তাদেরকে আল্লাহ তালা ঘুমন্ত অবস্থায় আজাব দিবেন জাগ্রত অবস্থায় আজাব দিবেন রাতের অবস্থায় আজাব দিবেন দিনের অবস্থায় আল্লাহ তালা আজাব দিবেন আল্লাহ বলছেন আফাহিন আহলুল করিয়া আওয়া বাহম আহলুল আওয়ামী নাহলুল করিয়া তিয়ম্বা সোনা দুহাও লাবন মনে করছে নিজেদেরকে নাইমন তারা রাতের বেলায় অথবা যে কোনো সময় তারা ঘুমিয়ে থাকবে আর আল্লাহ রাজাব তাদেরকে পাকড়াও করবে না আমরা দেখতেই পাচ্ছি কিছুদিন আগে জাপানের উপরে আল্লাহ রাজাব আসলো কিছুদিন আগে আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলে টর্নেডো হেরিকেন তারপরে আরো কত কিছু নামকরণ দিয়ে বিভিন্ন আজাব আসলো আসলে এই নামকরণ গুলো করেছে বিলকিস এইটা সেইটা নারগিস এই নামকরণ যেগুলো করেছে এরা গাইরুল্লাহ করেছে আল্লাহর পক্ষ থেকে নাম নয় আল্লাহর পক্ষ থেকে নাম হচ্ছে এগুলো চাল্লার আজাব এগুলো হচ্ছে চাল্লার আজাব সুনামি নামে আল্লাহর আজাব এসেছে টর্নেডো নামে আল্লাহ রাজা বেসেছে বিভিন্ন নামে আল্লাহ রাজা বেশি এবং ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাজা আল্লাহ বলছেন তারা খেল তামাশায় লিপ্ত থাকবে দিনের বেলায় কাজে কর্মে লিপ্ত থাকবে তারা দিনের বেলায় আর এই অবস্থায় তাদের উপর আল্লাহ রাজা বসবে না তারা কি নিশ্চিত হয়ে পড়েছে নিশ্চিত হয়ে পড়েছে দিনের বেলায় তাদের কাছে আল্লাহ রাজা আসবে না আল্লাহ বলছেন আফামিনু মাকল আল্লাহ বলছেন আফামিনু মাকাল তারা কি আল্লাহ কর্মকৌশল থেকে হিকমাত থেকে আল্লাহ থেকে আল্লাহ কৌশল থেকে কি তারা নিরাপত্তা লাভ করেছে নিরাপদ হয়ে গিয়েছে ফালাই মাকাল্লাহি ই কামুল খা সিরোন শুধুই মাত্র ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া আর কেউ আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিত হতে পারে না উপস্থিতি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা অবস্থার প্রেক্ষাপট আমরা আপনাদের সামনে উল্লেখ করলাম বর্তমান সময়ের প্রেক্ষাপট হচ্ছে এই এই প্রেক্ষাপটে আমরা আল্লাহর পথের আল্লাহ আহ্বানকারী একদল মানুষ তৈরি করার জন্য প্রকৃত বিশ্বাস প্রকৃত দিন ইলাহি যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে প্রকৃত কিতাব এবং সুনাতের পথের দিকে আহ্বানকারী আল্লা পক্ষ থেকে আসা সর্বশেষ ওয়াহির প্রতি আহ্বানকারী আল্লাহ প্রতি আহ্বানকারী একটি একটি দায়ী শ্রেণী গড়ে তোলার আমরা দীর্ঘদিন যাবতের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহর তৌফিক অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত সফলতাও লাভ করেছি এ পর্যন্ত আল্লাহর তৌফিক অনুযায়ী আমরা এগিয়েই চলেছি এই অবস্থার প্রেক্ষাপটে मानुष के अल्लाहर पथे दिखे निभेजाल ता पथे निर्भेजाल भावे सुन्नाथर पथेजाल भावे नबीगणाल भावारावार अग्रसर करी श्रेणी दायी गर्धन कर दायी तैरी कर प्रयास मात्र मात्र अंध तकलिफे मानुषुलर हो আমাদের এই প্রয়াস এই জন্যই মানুষ বাপদাদার ধর্মগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে গ্রহণ করবে আমাদের এই প্রয়াস এই জন্যই মানুষ পীর বুজুর্গের ধর্মগুলোকে ছেড়ে দিয়ে আল্লা দিনকে গ্রহণ করবে আমাদের এই প্রয়াস এই জন্যই মানুষ ইমাম আকাবিরদের ধর্মকে ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে গ্রহণ করবে আমাদের এই প্রয়াস এই জন্যই মানুষ গায়রুল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হবে আমাদের এ প্রয়াস রাষ্ট্র গঠন করার জন্য নয় আমাদের এ প্রয়াস রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য নয় আমাদের এই প্রয়াস দেশে হানাহানি ফেতনা সৃষ্টি করার জন্য নয় আমাদের এ প্রয়াস মানুষের মাঝে অশান্তির বীজ বপন করার জন্য নয় আমাদের এ প্রয়াস হচ্ছে আল্লাহর এ জমিনে আল্লাহর আবাদত প্রতিষ্ঠার জন্য মানুষ যাতে আল্লাহর আবাদত করে এই আবাদতের প্রতি আহ্বান করার জন্য এক দল দায়ী তৈরি করা এক দল দায়ী তৈরি করা যাতে করে তারা প্রকৃতপক্ষে আল্লাহ দিনের দিকে মানুষকে আহ্বান করতে পারে সম্মানিত উপস্থিতি এই সিলেবাসের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনের বিষয়াদি শিক্ষা দেওয়া এবং সঠিক আকিদায় সুশিক্ষিত করে তোলা যাতে করে তারা পরিপূর্ণভাবে আল্লাহর হেদায়তের পথে অগ্রসর হতে পারে এবং আল্লাহর নিকট সঠিক অন্তর নিয়ে ও আল্লাহর নিকট উপস্থিত হতে পারে কেয়ামতের দিন যেদিন ल्लाकारी थीदर आसा छाड़ा छाय थेद्ला मानुष कथोपकथन चलो तर्जमान मु मोतार्जम अनुबादकारी व्यक्तित्व थकबेना जेदिन सरसर आल्ला प्रश्न करबें बंदा के उत्तर दी जेदिन बंदा सरसि सामने दंडायमान हमें से दिन जाते आल्लापा लाभ करते সম্মানিত উপস্থিতি আমাদের এই সিলেবাস একটি শক্তিশালী দায়ীদের জন্য সিলেবাস হিসেবে আমরা তৈরি করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভাইদের ভাই এবং বুনদের বোনদের মাঝে সঠিক আকিদার বীজ বপন করা এবং তাদেরকে দুনিয়া ও আখরাতের জনক কাজের প্রতি উৎসাহী উদ্যমী করে তুলতে পারি এই প্রচেষ্টা চালাবার জন্য আমাদের এই সিলেবাসের প্রণয়ন সিলেবাসের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নিজেরা যাতে উদ্যমী হতে পারে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অন্যদেরকে যাতে করে আহ্বান করতে পারে এমন অর্জনকারী একটি গড়ে তোলা যাতে করে অন্যদেরকেও আহ্বান করতে পারে এরা যাতে শ্রেষ্ঠ উম্মত হতে পারে আল্লাহ তালা যাদের ব্যাপারে বলছেন কুন্তুম খায়ের উম্মা ওখরি জাতলিনাস তামুন আবিল মা আর ওতানাহ আনিল মুহ এই শ্রেণীতে যাতে করে অগ্রসর হতে পারে যেতে পারে উম্মাত হতে পারে আল্লাহ পরিপূর্ণ ইমানের মাধ্যমে এই ধরনের একটি দায়ীর শ্রেণী তোলা তৃতীয় উদ্দেশ্য হচ্ছে সকল মুসলিম ভাইদের মধ্যে প্রেরণাকে জাগ্রত করে তোলা সকল মুসলিম ভাইদের মধ্যে দিনী প্রেরণাকে জাগ্রত করে তোলা আন্দোলনের প্রেরণা নয় ইনকিলাবের প্রেরণা নয় তারপরে অভ্যুত্থানের প্রেরণা নয় রাষ্ট্র গঠনের প্রেরণা নয় ক্ষমতা দখলের প্রেরণা নয় ক্ষমতা ছিনিয়ে আনার প্রেরণা নয় অন্যের উপরে বোমাবাজি করার প্রেরণা নয় মানুষকে ভিন্ন পথে অগ্রসর করার প্রেরণা নয় মানুষকে আল্লাহ দিনের দিকে জাগ্রত করে তোলার জন্য দিন আমাদের জন্য সকল ক্ষেত্রে কল্যাণ এনে দিবে দিনের মাধ্যমে আমাদের সকল ক্ষেত্রে কল্যাণ রয়েছে এই সকল মুসলিম ভাইদের মধ্যে দিনই প্রেরণা জাগ্রত করে তোলা এবং এর মাধ্যমে অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করতে চেষ্টা করা এবং তাদেরকে দিনই শিক্ষায় সুশিক্ষিত করে তোলার জন্য এ প্রয়াস আমাদের আজকে মানুষ দিন সব চিনে কিন্তু দিন চেনে না সব চিনে কিন্তু দিন চেনেনা, সব বুঝে কিন্তু দিন বুঝে না সকল ক্ষেত্রে জাস্টিস হতে সে চেষ্টা করে সকল ক্ষেত্রে সে জাস্টিফাই করতে পারে কিন্তু দিনের ক্ষেত্রে সে জাস্টিফাই করতে পারে না আজকে আমাদের দেশের মানুষের মধ্যে একটা কথা বহুল প্রচলিত সেটা হচ্ছে আমরা তো ভাই মাদ্রাসায় পড়িনি আমরা তো ভাই আরবি জানি না আমরা তো ভাই এই সেই পড়াশোনা করেছি জেনারেল শিক্ষায় শিক্ষিত আমাদের তো ভাই এত বেশি জ্ঞান নেই আমরা তো ভাই ওলা নয় আমরা দিনকে কিভাবে জাস্টিফাই করব दिन की सहज विषय दिन की सहज विषय जस्टिफाइक कठिन विषय कठिन विषय मूर्ख सूर्ख मानुष्ट मे रखते हम दुनिया जाचाई बाछाई करके बारे सहज दुनिया जाचाई बाछाई करा अनेक कठिन एक जमी किनबें छोड़ते जमीन टे जस्टिफाई कर लोकर सकते शेयर व्यवसा कर लोकटा के जास्टिफाई करते एक मास मास बचर तीन बच्चर लेगे शेयर व्यवसा করার জন্য তাকে জাস্টিফাই করতে একটা ব্যবসা শুরু করবেন ওই ব্যবসাকে শুরু করার জন্য জাস্টিফাই করতে অনেক সময় লেগে যেতে পারে ব্যবসা শুরু করেছেন ব্যবসায় সফলতা অর্জন করতে অনেক সময় লেগে যেতে পারে শিক্ষা নিয়ে কার্যক্রম চালাচ্ছেন ওইটাকে জাস্টিফাই করতে অনেক সময় লেগে যাবে অনেক কষ্ট হবে অনেক ত্যাগ শিকার করতে হবে दिन के जस्टिफाई करके बारे सहज से हम आल्ला कलम आप घरे आल्ला कलम के अर्थ सह पढ़े रसुल्लामेर विशुद्ध हदीस गुलने आज विशुद्ध हदीस गो के पढ़ते शुरू करें दिन ज्ञान अर्जन करते शुरू करें दिन अपन स्पष्ट दिन स्पष्ट दिन एकेष्ट दिन स्पष्ट सूर्य चाहते स्पष्ट रात चाँदर आलोर चाहते दिन एकेष्ट एकदम स्पष्ट विषय हम दिन क्यों जी दिन के बुझते चेषा कर तरह दिन बोझा सहज क्या बोझा तरह खूब কঠিন খুবই কঠিন দুনিয়ার বাস্তবতা খুবই করুন দিনের বাস্তবতা খুবই সুফল খুবই সুমষ্ট দুনিয়ার বাস্তবতা খুবই মানুষকে কষ্ট দেয় বেদনা দেয় দুঃখ দেয় আর দিনের বাস্তবতা মানুষকে আনন্দ অনাবিল আনন্দের পথে নিয়ে চলে যায় আমাদের এই সিলেবাস গঠনের চতুর্থ সর্বশেষ এবং একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে अल्लाहर सन्तुष्टि अर्जुन मे जान नाम मुक्त आल्ला जहां अग्रसर जीवन लक्ष्य उद्देश्य जीवने पढ़ाशनार उदेश्य चाहिए जीवने तालीम तद्रिस दावा तब्लिक तरबियत सबकि उद्देश्य एकट আমাদের জীবনে দিনই জীবনযাপন পালন করার উদ্দেশ্য একটাই অন্য কোন বিষয় নয় মাল নয় সম্পত্তি নয় অন্য কোন বিষয়বস্তু নয় বিষয়বস্তু হচ্ছে একটাই দুনিয়াতে জশ খ্যাতি লাভ করা নয় বিষয়বস্তু হচ্ছে একটাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে জাহান্ন নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতের পথে অগ্রসর করা আর জান্নাত এমন জান্নাতের পথে নিজেদেরকে অগ্রসর করা যেই জান্নাত সবচাইতে বড় যেই জান্নাত সর্ব হচ্ছে যেই জানাতে আমাশালাতামগণ থাকবেন সেই জান্নাতের দিকে নিজেদেরকে অগ্রসর করা সেই জান্নাত হচ্ছে জান্নাতস আল্লাহ রসুল সাল আলী সালাম বলছেন তুমি যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে তুমি জান্নাতুল ফির দাউস চেও কেননা জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্ব হচ্ছে সবচাইতে উপরে সব জান্নাতের উপরে জান্নাত হচ্ছে জান্নাতস সম্মানিত উপস্থিতি এ ছিল আমাদের আজকের এই কোর্সের বিষয়বস্তু উপস্থিতি আমাদের এই কোর্সটি চলবে পর্যন্ত চব্বিশে রান্বাস সমাপনী হবে এরা একদিন আগেও হতে পারে একদিন দুই দিন আগেও হতে পারে তবে মোটামুটি ভাবে চব্বিশে অমাদান পর্যন্ত আমাদের এই কোর্সটিকে আমরা চারটি ধাপে সাজিয়েছি চারটি ধাপে কয়েকটি ধারায় সাজিয়েছি আমাদের প্রথম বিষয়বস্তু হবে এক নম্বর বিষয়বস্তু হচ্ছে সুরা আল আসরের আকিদা ভিত্তিক সংক্ষিপ্ত সুরা আল আসরের ভিত্তিক সংক্ষিপ্ত আমাদের তৃতীয় বিষয়বস্তু প্রথম পাটের तीतुमिया ती आलोचना ती ती ती तीन ती मूल नीति तीन विषय ती बस्तु বাংলাদেশের একজন লেখক সুন্দর করে তিনটি মূলনীতির উপরে কিতাব লিখেছেন তিনটি মূলনীতি হচ্ছে একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আরেকটি হচ্ছে গণতন্ত্র আরেকটি হচ্ছে ধর্মই রাজনীতি ধর্ম এ বিষয়ের উপরে তিনটি মূল নীতি নিয়ে আলোচনা করেছেন আমরা আসলে সেদিকে যাব না ওটি দলীয় কিতাব ওটি দলীয় বিষয়বস্তু ওটি দলীয় পথের দিকে মানুষকে বিষয়বস্তুর দিকে অগ্রসর করা যদিও বিষয়বস্তুগুলো একরকম দুনিয়া বি অর্থে সঠিক যে বাতেল একটা ফেরকা হচ্ছে ধর্ম নিরপেক্ষ ফেরকা বাতেল একটা ফেরকা হচ্ছে গণতান্ত্রিক ফেরকা বাতেল আরেকটা ফেরকা হচ্ছে ধর্মই রাজনীতি রাজনীতি ধর্ম ধর্মকে রাজনীতিতে রূপান্তরিত করা রাজনীতিকে ধর্মে রূপান্তরিত করা আমরা সেই দিকে নয় আমরা তিনটি মৌলিক নীতিমালা নিয়ে আলোচনা করব যেই তিনটি মৌলিক নীতিমালা মানুষের দুনিয়াবি জীবন এবং মানুষের কবরের জীবনে মানুষকে সাহায্য করবে সহযোগিতা করবে ठर प्रथम विषय बस्तुर पंचम विषय षय लाइला आलोचना मूल कलिमा वक्त प्रत्येक नसुलर मूल बक्त्य प्रत्येक नबिरसुलस्तु प्रत्येक नसुलर मूल दावत लाइलाफलता लाइलाइल्लाल्लार अर्थ एर शर्त एर, एर दाबी एर सफलता ए विषय नहीं आलोचना कर बक्तब् लाइलाइल्लाह सम्पर्भ्रांति अस्पष्ट कथबारा बार जवाब अस्पष्ट व्याख्या अस्पष्ट ताफसर देहरिफ क्रितबिलकृत ताविल कृत ताफसर जवाब लाइला केन्द्र कर সিলেবাসের দ্বিতীয় বিষয়বস্তু দ্বিতীয় ভাগ আল্লাহ তাওহীদ এবং তাও হেদের বিষয় নিয়ে আলোচনা করা আল্লাহ তাওহীদ এবং তাও হেদের দিক দর্শন নিয়ে আলোচনা করা তাও এবং তাও হেদের দিক দর্শন নিয়ে আলোচনা করা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বিষয়বস্তু আল্লাহ তাও হেঈদের গুরুত্ব তাৎপর্য তাও হেইদের ফলাফল তাও হেদের বাস্তবতা তাও হেদ কেন্দ্রিক জীবন যাপন তাও এই জীবন যাপনের অবস্থান নিয়ে আলোচনা করা আমাদের দ্বিতীয় পাঠের তৃতীয় বিষয়বস্তু হচ্ছে এবং অবস্থান অবস্থান প্রকার কুপ্রভাব শীর্কের বিষয়বস্তু শীর্কের অবস্থানগুলোকে নিয়ে আলোচনা করা তৃতীয় পাঠের চতুর্থ বিষয়বস্তু হচ্ছে শির্কের ভয়াবহতা একটা জাতিকে একটা অঞ্চলকে একটা দেশকে একটা গোষ্ঠীকে শির কিভাবে ধ্বংস করে দেয় এর ভয়াবহতা নিয়ে আলোচনা করা পঞ্চম বিষয়বস্তু হচ্ছে শিরকের বড় এবং শিরকের পার্থক্য নিয়ে আলোচনা করা এগুলোর হুকুম বর্ণনা করা সম্মানিত উপস্থিতি আমাদের এই সিলেবাসের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের প্রথম বিষয়বস্তু হচ্ছে দিন বিনষ্টকারী ইসলাম বিনষ্টকারী ইমান বিনষ্টকারী বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাকে নওয়া কেদুল ইসলাম নওয়া কেদুল ইমান নওয়া কেদ উদ্দিন এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে ওসিলা সম্পর্কে আলোচনা করা ওসিলার গুরুত্ব ওসিলার তাৎপর্য ওসিলা বৈধতা ওসিলার অবৈধতা ওসিলার অবস্থান অসিলার বিষয়বস্তু এ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা তৃতীয় অধ্যায়ের চতুর্থ বিষয়বস্তু হচ্ছে গণক, গণক, হচ্ছে বিভিন্নভাবে যারা ভাগ্য গণনা করে এদের কাছে যাওয়া এদের পরিচয় বর্ণনা করা এদের ভয়াবহতা তুলে ধরা চতুর্থ বিষয়বস্তু হচ্ছে কবর কেন্দ্রিক যে সমস্ত চলছে। কাবর কেন্দ্রিক যে সমস্ত আয়বাহাতগুলো চলছে এই অবাদতগুলো কবরের অবস্থানগুলো নিয়ে কবরের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা কবর জিয়ারতের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা তার আদব সম্পর্কিত আলোচনা করা পঞ্চম বিষয়বস্তু হচ্ছে চিকিৎসার নামে তাগা বালা সুতা পৈতা কড়ি গাছের জ্বর শিকল চামড়া তারপরে হচ্ছে জুতা পাতা তারপরে হচ্ছে কাগজের টুকরো বিভিন্ন বিষয় শঙ্খ এই বিষয়বস্তু নিয়ে চিকিৎসা সম্পর্কে চিকিৎসার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা ষষ্ঠ বিষয় হচ্ছে জাদুর জাদুর জাদুর প্রভাব জাদুকে নিয়ে আলোচনা করা, কুপ্রভাব জাদু দিয়ে কি কি বিষয়গুলো ঘটছে এ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা আমাদের এই সিলেবাসের চতুর্থ পাঠ হচ্ছে বাংলাদেশে প্রচলিত ধর্মীয় গুরুপুলো সম্পর্কে মোটা ভাবে সংক্ষিপ্ত একটি ধারণা আপনাদের সামনে তুলে ধরা সংক্ষিপ্ত একটি ধারণা উপস্থাপন করা প্রচলিত ধর্মীয় গোষ্ঠী যেগুলো রয়েছে তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের অবস্থান তাদের কর্মকাণ্ড তাদের দাওয়াত তাদের চিত্র তাদের চরিত্র তাদের অবস্থানগুলোকে নিয়ে সংক্ষিপ্তভাবে ভাবে আলোচনা করা এই জন্য যাতে করে মানুষ তাদের অনিষ্টতা থেকে রেহাই পায় জাতে করে মানুষ তাদের অনিষ্টতা থেকে দূরে থাকতে পারে জাতে করে মানুষ তাদের অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারে যাতে করে মানুষ তাদের ফাঁদে পাড়া না দেয় এ বিষয়ে নিয়ে আলোচনা করা এবং পঞ্চম বিষয় পঞ্চম অধ্যায় হচ্ছে রসুল সাল্লাহ আলী ও সাল্লামের সিরাতের উপরে সংক্ষিপ্ত একটি আলোচনা করা রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সিরাতের উপরে মক্কার জীবন মদিনার জীবন দাওয়াতের জীবন তার পারিবারিক জীবন তার অবস্থান তার কর্মের জীবন সকল জীবনকে কেন্দ্র করে একটি সংক্ষিপ্ত সিরাতের উপরে আলোচনা করা আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের ইবাদতকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টায় বালাকাত দান করেন আল্লাহ যেন আমাদের এই দাওয়তে বালাকাত দান করেন আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন আল্লাহ যেন এদেশ থেকে গাইরুল্লাহের ইবাদত মুছে দেন আল্লাহ যেন বদিনিয়াতের নামে দিন নামে দিনের নামে যে সমস্ত বদিনিয়াত চলছে এই বদিনিয়াতের আদর্শ থেকে মানুষকে দূরে রাখেন আল্লাহ যেন আমাদেরকে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গঠন করার তৌফিক দান করেন আল্লাহ যেন সুন্দর দিন একটা সমাজ আমাদেরকে বসবাস করার তৌফিক দান করেন দিনের নামে আমরা যাতে আর বদিনের নামে পথে না যাই আমরা যাতে নিজের নিজেদেরকে দিনের উপরে পরিচালিত করতে পারি আমরা যাতে আখেরাতে মুক্তি পেতে পারি আমরা যাতে নাজাত পেতে পারি কল্যাণ পেতে পারি আমরা যাতে মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ যেন খায়ের উম্মাদ হিসেবে আমাদেরকে গ্রহণ করে নেন আল্লাহ যেন নাবীর ওয়ারিস হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ যেন নবীর পথে দাওয়াত দেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন নাবীদের আদর্শ বোঝার তৌফিক দান করেন দিনের মৌলিক বিষয় উপরে আমাদেরকে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ সর্বোপরি আমাদের প্রচেষ্টাকে কবুল করে নেন আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন আল্লাহ আমাদের আইলমে বারাকাত দান করেন আল্লাহ আমাদের দাওয়াতি জীবনে বারাকাত দান করেন আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করে নেন্নাকুম রহমতুল্লাহ কালকে থেকে আমাদের যথারীতি আলোচনা শুরু হয়ে যাবে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ইনশাআল্লা আমরা আলোচনা করব যতটুকু যেতে পারি আগামী কালকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এলম এলমের প্রকারভেদ এলমের গুরুত্ব এলমের তাৎপর্য এবং এল কেন্দ্রিক বিভ্রান্তি আর এলম কেন্দ্রিক মানুষের হেদায়তের পথ